কিছু খ্রিস্ট এবং খ্রিস্টকথা পরিবেশন করেছে আমরা সবাই কেচনে যোগদান করেছি এবং এরপরে আরেকটা জিনিস পরিবেশিত হবে খ্রিস্টপ্রসাদ পরিবেশন হবে সকলে যাপন করা উচিত খুবই দুর্লভ আছে এবং এই জীবনে উদ্দেশ্য আছে সেই রকম কাজ করে যাতে আমাদের আর অনে জন্ম হবে না শুধুমাত্র আরে জন্ম হবে সেটা ভগবানের দিব্য ধার থেকে আসা হয় না তো আপনাদের সৌভাগ্য আছে শিলপ্রকা দেয় দ্বারা আমরা সবাই ভাগ্যবান আছে কারণ আমাদের সকলে সুযোগ আছে এই কৃষ্ণা ভাবান আন্দোলনে যোগদান করছে বিশেষ করে আপনারা ভাগ্যবান আছেন কারণ আপনারা সবাই এই এই ফাড়া লোক না আপনার সকলেই নিকটে থাকে না দূর চাকিয়ে এসেছেন কে হ্যাঁ দূর চাকিয়ে এসেছেন বিশেষ করে আপনারা যারা এই মন্দিরের নিকটে থাকে আপনারা মঙ্গল আরতি সন্ধ্যা আরতি দিনের বেলার রাজভোগ আরতিতে উপস্থিত হতে পারেন তো আপনারা সকলে প্রায় তো সংসারিক তো দিনের বেলা সংসারিক কাজ থাকে কিন্তু সকল বেলা এবং সন্ধ্যায়ও আপনার যদি মন্দিরে আসেন প্রণাম করেন তো শুধু থাকে আপনাদের জীবন ধম্য হবে এবং আপনারা আরো যদি নিয়মিত ভাবে হরি নাম জপ করেন এবং আপনারা যদি সংকল্প করেন শুধুমাত্র কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে তাহলে আপনার জীবন সম্পূর্ণভাবে ভাবে ধন্য হবে তো অনেকবার এই প্রশ্নে আসে এই বিষয় বিষয়ের আলোচনা হয় নিরামিষ ভোজন কিন্তু আমরা নিরামিষ ভোজেনা আমরা অবশ্যই আমিষ বৌজি এবং নিরামিষ বৌজি সেটাও আমরা না আমরা কৃষ্ণ প্রসাদ শ্রীবন খারী তো আমিষ আহার তার থেকেই নিরামিষ আহা ভালো এবং উভয়ে থেকেই আরো অনেক অনেক অনেক ভালো আছে অপ্রাকৃত কৃষ্ণ প্রসাদ তো আমাদের সংকল্প হয় সব কিছু করা যাতে ভগবান কৃষ্ণ নৃসিংহদেব সন্তুষ্ট হবে সেটা আমাদের সংকল্প আমাদের বিষয় না যে আমরা নিরামিষারি সেটা না আমাদের বিষয় হচ্ছে আমরা যা করি আমরা কৃষ্ণের সন্তুষ্টির জন্য করি এবং যেহেতু ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন ভদ্রং পুষ্ক ভক্ত প্রায়চ্ছি আমি যে ভগবান কৃষ্ণ বলেন যে আমি ফুল ফল জল এইরকম ফুল ফল ফাথর জল এইসব আমি গ্রহণ করি আমার ভদ্র যদি ভক্তি সহিত আমাকে আপন করে সেই আমরা শুদ্ধ কৃষ্ণ প্রসাদ সেবন করে আমরা বলে না যে আমরা প্রসাদ খাই প্রসাদ আমাদের ভোজন সব কিছু যা আমরা করে আমরা সেবক সূত্রে করে আমরা সেবক তো কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে সেটা একটা রকম সেবক এখন কিছু পরে আপনারা সকলে কৃষ্ণপ্রসাদ ভোজন করবেন নাকি সেবা করবেন তো এ আগে কারো যদি প্রশ্ন থাকে তো এই কথা জিজ্ঞেস করুন এবং আমি চেষ্টা করব যা আমি পাইয়েছি শিলপ্রবাদের থেকে তা দ্বারা আপনাদের যথার্থ উত্তর দিতে কারো প্রশ্ন আছে কি প্রশ্ন মানে আধ্যাত্মিক প্রশ্ন জজ বসে কি ধারণা এই সম্বন্ধে আপনারা দয়া করে জিজ্ঞেস করেন না আমি তো জানি না আন্তর্জামি ভগবান জানে আমি আন্তর্জামি নয় আমি চেষ্টা করছি আমি ভগবানের সেই বক আধ্যাত্মিক প্রশ্ন যদি থাকে আপনারা দয়া করে এখন বলুন একটু লজ্জা যদি থাকে তো কাগজে রেখে দেন নিজে ধন নিজে ধন রক্ষা করু চর থেকে সাবধান করু এই রকম অনুষ্ঠানে চুরি ছুরি হয় জুতা ছুরি না আপনার দন কি আছে এই দন হচ্ছে এই সংস্কৃতি এবং ধর্ম নাকি কেউ কেউ মনে করে না যে বাংলাদেশ হচ্ছে ধনের দেশ কিন্তু আপনাদের ধন হচ্ছে এই ধর্ম এবং সংস্কৃতি তো চরের থেকে সাবধান হন সাবধান কর মানে লোকেরা যারা আপনাদের শিক্ষা দিতেছেন এই ধর্ম এবং সংস্কৃতি পালন না কর। তো আপনার কি প্রশ্ন আমরা আসলে মানব সে কথা আমি স্বীকার করে না আমরা আসলে জীব কৃষ্ণদাস এই কন আমরা মানুষ দেহ ধারণ করে এর আগে এবং এর আগে আমাদের মানব মানব রূপ ছিল না এবং এরপরে সম্ভবত আমরা মাছ না পশু না কীট না কৃমি না বৃক্ষ রূপে উপস্থিত হবেন আমরা এই কন মানব শরীর ধারণ করি এই কংক্ষিপ্ত কাল আপনার বয়স কত বত্রিশ ত্রিশ তো একত্রিশ বছর আগে আপনা কি নামুচরণ শম্ভু চরণ ফা তো একত্রিশ বছর আগে শম্ভুচরণ ফথায় ছিলেন আপনি জানেন না ভগবান জানেন কিন্তু শম্ভু চরণ পালাসী শম্ভু চরণ পাল সেই রকম কোনো ফরিস হয়েছিল হয়তো আপনি জওয়াহরলাল নেহরু ছিলেন না এক আমা হয়তো আপনি স্বর্গে ছিলেন না নরেকে ছিলেন আমরা মানুষ আছি সেটা সাধারণ সেটা আমাদের সনাতন পরিচয় ঠিক আছে তো এই কন বর্তমান অবস্থায় আমরা এখানে আছি মানবরূপী আর কি মানুষ এবং পশু পাখিদের মধ্যে কি আছে তো শাস্ত্র বলা হচ্ছে আহারি দা ভয়া ভাই এই উত্তর আপনি চেয়েছেন এই উত্তর আপনি চেয়েছেন আহার নিদ্রা ভয়া পশুরা কি করে খায় ঘুমায় ভয় করে এবং মিথুন করে মানুষরা ও খায় ঘুমায় ভয় করে মিথুন করে তো মানুষ এবং পশুদে মধ্যে কি পার্থক্য আছে কি পার্থক্য আছে এই পার্থক্য আছে যে ধর্ম জীবনে এই সুযোগ আছে ধর্ম পালন করতে সেজন্য ধর্মেন এই মানুষ যদি ধর্ম পালন না করে আপনার বয়স হচ্ছে ত্রিশ আপনি আর কতদিন দিন ব্যাচম্যান এই আপনি জানেন না ভগবান জানেন আর হয়তো আরো ত্রিশ বৎসর থাকবে হয়তো আরো ষাট বৎসর থাকবে আরো নব্বই বৎসর থাকবেন মানে হয় হবে না আমরা বেশি দিন থাকবো না আমার বয়স হচ্ছে কি বলে এইখানো ফিফটি এই কি বলে বাংলায় এখান থাকবো না মনে হয় আমি প্রভুপাতে পাশে ফিরে যাব। প্রভুপাত সদাই বা প্রভু মনে কৃষ্ণের চরণে আছেন প্রভুপাদ এর অর্থ হচ্ছে কৃষ্ণের চরণে যিনি সদাইবা উপস্থিত আছেন তিনি হচ্ছেন প্রভু পাচ্ছে মনে কৃষ্ণের চরণে ছিল প্রভুপা দেয় আশ্রয় তো আপনি সেই রকম কাজ করুন সেই রকম সাধনা যাতে আপনি আবার শম্ভুচরণ ফাল রূপে না বিশ্বনাথ চক্রবর্তী রূপে না মুখোপাধ্যায় রূপে যে আর কোনো না জন স্মিথ রূপে আমেরিকায় যাতে আপনার আর কোন যাতে আপনার আর কোন জড়ো রূপ হবে না যাতে আপনার দিব্য শরীর প্রাপ্তি হবে সেই রকম সাধনা করুন আমার আপনার কাছে আর কোন আছে কি আপনার আছে কারো তো হোক সময় হয়ে গেল সকালে কি অফিসে সকালে কি করেন আপনারা নাকি অফিসে দোকানে কেউ দোকানদারে আছে আমাদের মধ্যে ক্লিনি অনেক আছে বাচ্চা ছেলে মেয়েরা অনেক আছে সবাই বৈষ্ণব ইচ্ছা আপনারা সকলে এই খুবই সুন্দর এবং শুভ শুদ্ধ কৃষ্ণ ভক্তি পন্থা গ্রহণ করুন কত সুন্দর আছে কীর্তন করা ফরসফা ভালোবাসা করা কৃষ্ণ কথা বল কৃষ্ণ কত সুন্দর আছে এই কৃষ্ণ ভক্তি জীবন সকলে সকালে পূর্ণভাবে গ্রহণ করুন এবং মহাপ্রভুর ইচ্ছা পূর্ণ হবে মহাপ্রভুর ইচ্ছা হচ্ছে পৃথিবীতে আছে যত নাগর আদি গ্রাম সপবে মর নাম এই কথা মহাপ্রভু বাংলায় না গৌরিয়া ভাষায় বলেন হাওয়ার উঠে নাকি তো আপনারা গ্রহণ করুন এইখান চলে যাচ্ছেন এ মা না প্রসাদ না ফেলে যাবেন না আমি মানা করছি কেউ যেতে পারবে না হবে হবে কেউ যেতে পারবে না প্রসাদ সেইভ না করে ঠিক আছে তো দেরি হয়ে গেছে এখানে এই ছোট কিন্তু সুন্দর অনুষ্ঠান আমরা শেষ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রামা রামা রামা হরে হরে রচিত গ্রন্থ পাওয়া যাচ্ছে এই হচ্ছে বৈষ্ণব শিক্ষা ও সাধনা এর মধ্যে আপনারা পাবেন কি করে আপনার ব্যবহারিক জীবনে আপনারা শুধু কৃষ্ণ ভক্তি পন্থা অবলম্বন করতে পারেন এই কি বিষয় আছে অনব নবীন ভক্তদের জন্য এই আছে আপনারা যদি বিশেষ করে খুব গম্ভীরতার সাথে কৃষ্ণ ভক্তি করতে চান এই বই নেন কৃষ্ণ ভাবনায় ব্রহ্মচার্য এতে শুধু অবিবাহিত ছেলেদের জন্য না এতে সকল আশ্রমের লোকের জন্য এবং এই সিদ্ধি এর মধ্যে আপনারা পাবেন আমার ষোলটি বাংলা হরে কৃষ্ণ শিলপ্রভাদে কি যান আমরা যদি চান ওই গ্রন্থায় আমি সই দেব হরে কৃষ্ণ তো এখন প্রসাদ বিতরণ হবে ক্ষমা করুন যে অনুষ্ঠান এত দেরি হয়ে গেল জানি যে আপনারা অনেকে দূর থেকে এসেছেন এবং বাচ্চারা শুরু করুন যাতে লোকদের আরো কষ্ট হবে না আমরা আপনাদের কষ্টে যেতে চাই না যাতে সকলে পূর্ণা আনন্দ হবে সেটা আমাদের ইচ্ছা কিন্তু সংসার এই রকম হচ্ছে আমরা কষ্ট হয় যার জন্য আপনার ক্ষমা করুন এই কখন প্রসাদ বিতরণ শুরু হবে কোন জায়গায় প্রসাদ বিতরণ হবে এখানে এই অঙ্গনে হবে ভিতরে ভিতরে তো জায়গা হবে ঠিক আছে হবে But it's not my book. <inaudible> Hare Krishna. Hare Krishna.